فاستبشره ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم وقال رسول الله صَلَّى الله عليه وسلم من وجد سعة لأي ضحي ثم لم يضحي فلا يحضر مسلانا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين দুর্গানে মোহতারাম আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদের জন্য আসল খুশি আসল ঈদ এটা রেখেছেন জাম্নাতের মধ্যে मन प्रत्येक चाहिदा पूरण स्वयं रबुल आलमी दिदारियारत बड़ खुश जिन एट दुनिया से बुझते सक्षम नी अत खुशी मुसलमान है आल्ला दिदारे আমাদের নবী আলে সলাতাম তিনিও কোরআনে পাক থেকে তেলাওয়াত করবেন এবং এই কালামের যিনি মালিক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তিনিও তেলাওয়াত করে চলেবেন এটাতে কি পরিমাণ খুশির জিনিস হবে এটা এখন আমরা কল্পনা করতেও সক্ষম নই দুনিয়াতে যারা নাজায়জ খুশি ভোগ করতেছে জায়েজ না যায়জের কোন তোয়াক্কা নেই পরোয়া নেই তারা ওই আসল খুশি পাবে না তাইল দীর্ঘ জমানা পরে লাখ লাখ বছর পরে যখন যার নাম থেকে মুক্তি পাবে তখন পাইতে পারে কিন্তু আল্লাহকে রাজি করার জন্য যারা হারাম খুশিগুলো কোরবানি করে দিবে। হারাম খুশি যার মধ্যে আমরা বিশেষ করে আমাদের বিবিরা পুরা দিন মগ্ন তারাই বেশি দেখে এবং দেখতে দেখতে এমন অভ্যস্ত হয়ে যায় এমন অভ্যস্ত হয়ে যায় সে স্বামীকে ত্যাগ করতে রাজি হয় কিন্তু টিভি বিসিআর ত্যাগ করতে রাজি হয় না এমন পরিস্থিতি হয় খারাবের ভিতরে কি পরিমাণ মগ্ন হয়েছে আবার এক মহাপতের লোক ওনার ভাইটা বিবাহ দেওয়ার জন্য চাইতেছিলেন একটা মেয়ে পাওয়া গেছে ওনারা দুটা শর্ত দিচ্ছে পর্দা করে চলতে হবে টেলিভিশন দেখা চলবে না যেহেতু এসব মেয়ে ইংরেজদের ফ্যাক্টরির মাল মুসলমানদের ফ্যাক্টরির না আমাদের মেরা ইংরেজদের ফ্যাক্টরির মাল ওইভাবে গড়ে উঠছে তারা রীতিমতো মানসিক রুগী অবদান সমাজের বড় বড় শিক্ষিত মেয়েরা নগ্নভাবে চলে এটাকে মানসিক রুগী বলা ছাড়া উপায় নেই বেহায় নির্লজ্জার চরম একটা মানুষ যতক্ষণ রুগি না হবে তো সে এত নিচে নামতে পারবে না সব রুগী অসুস্থ তো দুটা শর্ত দিচ্ছে একটা কোন রকম মানুষের চলবে এটাও মনে একটা দম বন্ধ হয়ে গেছিল কিন্তু দ্বিতীয় সার্থ সে মার্তা রাজ্য না এটা ছাড়া আমি চলতে পারবো না এটা আমার জীবনের অংশ হয়ে গেছে তো কাফেররা পরিমানে আমাদের বিবিদেরকে মেয়েদেরকে কোথায় পৌঁছে দিছে এটা কোন বিচ্ছিন্ন ঘটনা না প্রত্যেকের ঘরে বসছে আমি একটা ঘটনা শোনাইলাম এর এই অর্থ না যে ওইখানে অবস্থা হয়েছে প্রত্যেকটা ঘরে আমরা ফেল ইহুদিরা কামিয়া বইছে ইহুদিরা চাইছিল আমরা একা জাহান নামে যাবো কেন आो साथी लाख लाख मुसलमान के साथ जब तर मिशने तमिया तक दत्त तो बोलते दुनिया ते हराम खुशी टेलिवेशन रास्ता घाटे बेगाना महिला देखा एगुल हराम खुशी হারাম খুশি আছে এইগুলো যারা ত্যাগ করতে পারবে সাদার জন্য আল্লাহ তালা জান্নাতের মধ্যে এই খুশির ব্যবস্থা রাখছেন তার মনের প্রত্যেকটা চাহিদা পূরণ করা হবে এবং সে আল্লাহর দিদার পাবে আল্লাহর থেকে আল্লাহর কালামের তেল শুনবে সারা দুনিয়ার সুর লাহরি কি কি আছে এগুলো তো কোন পজিশন নেই সেখানে কোনো দামি নেই সেখানে মানুষে যা আনন্দ হবে আল্লাহর থেকে আল্লাহর কালাম শুনে এটা আমাদের কল্পনার বাইরে সুর তো আল্লাহ ডাক সে হারাম সুর শুনতে যে আসলটার থেকে বলছে মুসলমানদের আসল খুশির জায়গা এরপরও আল্লাহ তালা দুনিয়াতে কিছু কিছু খুশির ব্যবস্থা রেখেছেন যেমন দুটা ঈদ সেই ঈদের সুনতের মধ্যে আছে যে খুশি প্রকাশ করবে ঈদের সুনত নিয়ে আমি ইনশা আল্লাহ সামনের দুবার আলোচনা করতে চাই আল্লাহ সেখানে আসবে খুশি প্রকাশ করতে হবে বলে ঈদগুলো এসে কি যে ঝামেলা ফেলছে তাদেরকে বলে ফেলে কেন বলে ফেলে সবাই নতুন কাপড় সাপড় নতুন জুতা অথচ কোন হাতিতে ঈদের সময় নতুন জুতা লাগবে নতুন জামা লাগবে এরকম আলোচনাই নেই তার কাছে দা লেবাস আছে এর মধ্যে ভালো এটা পরে আসবে এই আছে হাদিস আমরা সেই হাদিসটা নিয়ে বাড়াবাড়ি করে নতুন সব নতুন লাগবে সে নতুন করতে করতে খালি লেবাস পোশাক না হ্যাঁ ঘরের ফার্নিচারও নতুন করতে হবে পর্দাও নতুন করতে হবে সব কত টাকা দরকার এত টাকা হালাল ভাবে ইনকাম তারা সৃষ্টি বাড়াইছি হালাল পথে আসবে না তখন তারা যায় হারাম পথে জেন্দিগি বরবাদ হয়ে যায় এই কারণে আমরাই সহি তালিম না দিয়ে ऐलेपलार मेजाज नष्ट कर दिए आज तरफ से चाहिदार कारण बरक्त मंत्री नष्टे झमेला खुशी प्रकाश करते हल्ला खुशी करार्जन शरियत गणिर मद आत्मस्वजन गरीब मिश्र के খেলাও তাদেরকে দান করো দান খারাপ করলে মনে ভিতরে আনন্দ পায়দা হয় অন্তরের প্রশান্তি হাসেল হয় আল্লাহ করতে গেছে যে কারণে ঈদের সময় রোজা রাখাকে হারাম করে দিচ্ছে ঈদের দিন রোজা রাখা হারাম যে রোজা এত বড়ই বাদত সেই রোজা আজকে হারাম হয়ে গেল ঈদের দিন আল্লাহ দাওয়াত দিচ্ছে সবাই করো গরু মহিষ উঠ ছাগল ভেড়া দুবাল সবাই করো খাও আত্মীয় স্বজনকে খেলাও গরিব মিস্ত্রী বাদ আনন্দ করলা অন্তর খুশি হলো এই ঈদের দিন এটাই ইবাদত এবং ঈদের তিন দিন হেস্তেকার বড় ইবাদত নেই আল্লাহর জন্য আপনি যা নার কোরবানি করবেন তৌফিক অনুযায়ী এর থেকে বড়ই বাধা তার নেই রাখ দম এটাই বাদ অর্থ এগুলো দুনিয়াতে আল্লাহ কিছু খুশির ব্যবস্থা করেছে মানুষদের রোজা রাখে ইফতার যখন করে ইফতারের দুই একটা হল রোজা শেষ করা কিছু খেয়ে রোজা শেষ করা এক রোজা বন্ধ করা দিন করে। ইফতারের যে অর্থই করা হোক না কেন রোজা বন্ধ করা বা রোজা পূর্ণ করা এই দুটার মধ্যে আল্লাহ তালা ঈদ রাখতেন খুশি রাখতেন ইফতার করার সময় মমিনের দিল খুশিতে ভরে যায় আমি আল্লাহর জন্য রোজা রেখেছিলাম আল্লাহ আমাকে সে রোজা পরিপূর্ণ করার তৌফিক দান করেছেন এবং জাননাথে যখন নাকি খানার নামত দেওয়া হবে এটাই বলা হবে কুল্লু আশরাবু আসলাম তুমি ফিল্লাইয়া মিল তুমি যে কিছুদিন না খেয়েছিলে আল্লাহর জন্য ওর বিনিময় এই জান্নাতের খানা খাও জান্নের পানীয় পান করোলা বাংলা খালি দিন মানে কি এই খালির অর্থ হল খানাপিনা থেকে খালি আল্লাহর জন্য সে খানাপিনা গ্রহণ করে এই বদতের বিনিময়ে জান্নাতের খানা হবে পানিও এক এক ধরনের বিনিময় দেওয়া তো দুনিয়াতে দেখা যেতে চল্লা তাহলে একটা সীমিত গন্ডির মধ্যে সীমিত গণ্ডির মধ্যে মমিনের খুশির বিনোদনের ব্যবস্থা করেছে ওই গন্ডির বাইরে যেতে পারবে না যে কেউ খুশির চটে রেশমের কাপড় পরে আছিল রেশমের খুশি চটে পর্দা উঠে ঈদের দিন কিসে পর্দা পর্দা নেই এই সেবালম্বন করা ইল্লা তাহলে ইজাজতের নেই ঈদের দিনে পর্দা করতে হবে আমি এক বলি বলতেছিলাম পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা আরাম পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা আর রেশমের কাপড় ব্যবহার করা হারামক প্রশ্ন করছে হুজুর বিয়ের দিন কি পড়া যাবে না স্বর্ণের চেন অন্তা বিয়ের দিন আপনি স্বর্ণের চেন করতে পারবেন না যেকোনো দিন পরা যাবে না কেন চেন কি পুরুষের জন্য যায় আছে। চেন বা হার তো মহিলা তো যেন খাস আপনি একদিনের জন্য মহিলা হবেন কেন কোন দিনের জন্য মহিলা হওয়া যায় পুরুষ পুরুষ মহিলা মহিলা কোন পুরুষের জন্য মহিলাদের সাজসজ্জা আল্লাহ হালাল করেন না হারাম আর মহিলাদের জন্য পুরুষের সাজসজ্জাকে আল্লাহ হারাম করেছে। যারা এই হারাম তরক না করবে ছেড়ে না দিবে আমি গত জমায় হাদিস শোনাই तयुष् हादीस पुरुष महिला पुरुषा पुरुषिपात पें, कर रहम कर माफ कर জান্নাতে হবে দুনিয়াতে সীমিত গন্ডির ভিতরে আমাদেরকে খুশি পালন করতে বলা হয়েছে এবং সেটা তো আল্লাহ ইবাদত তো আল্লাহ মেহরমানি ঈদুল ইদুল তো আমরা করে আসছে। এখন ঈদুল আজহা আমাদের সামনে আসছি এই মাসেরই नवेम्बर चौती सतरों आठारो तिख इन्शा आल्लाह बुधवार बृहस्पतिवार ईद है उन्त्रिशे मार्च गतरों तिख और चंद जो त्रिशे जाए अठारो तिख ईद इनशाल्ला ईदे आगे हमारे दुधर मसायल जानते हैं একটা কোরবানের মাসাইল আর একটা ঈদের মাসাইল যারা হজ করতে গেছেন তাদের তো ঈদের নামাজ নেই ঈদের নামাজ মাফ হাজার এত দায়িত্ব তাদের উপরে যে তাদের ঈদের নামাজ মাফ হয়ে গেছে আমাদের তো ঈদ আছে ঈদের মাসাইল জানতে হবে কুর্বানের মাসায়াল জানতে হবে এটা গুরুত্ব বুঝতে হবে গুরুত্ব কি এই জন্য আমি এগারো বারো থেকে আয়াত পাঠ করেছি নিশ্চয় আল্লাহ আলমিন জান্নাতের বিনিময় মমিন বান্দার জান মালকে খরিদ করে নিয়েছেন খরিদ করলে দু পক্ষ দিতে হয় না তো বান্দায় কি দিবে আল্লাহকে কি দিবে জান আর মাল দিবে জান আর মাল ওটা তো আল্লাহর দেওয়া তা তৈরি না কিছুই এই বডিও তৈরি করে করে এটার আল্লাহ তৈরি করছে কার ক্ষমতা আছে এক ফুটা না এইরকম আশ্রাস এক ফুটা নাপাক পানির দিয়ে কোন বৈজ্ঞানিকের ক্ষমতা আল্লাহ তৈরি করছে আমাদের যে মাল দেওয়া এটা আমাদের ব্রেনের থেকে না আল্লাহ দিয়েছেন जरा मनसार प्रैक्टिस दानी एक बड़ लोक भूल मध्य आर कारुण रास्ता एक कथा कारण बोलना যখন বললেন আল্লাহ তোমাকে এই নিয়ম গুলো দিচ্ছে তুমি আল্লাহকে দাও অর্থাৎ আল্লাহ বান্ধাদেরকে দাও কারণ আল্লাহ কখন তা আমি এগুলো অর্জন করছি আল্লাহ এটাকে বাতিল করে দিচ্ছে তুমি পারো না তুমি ব্যবসা বুঝো ব্যবসা বুঝার যে মাথা ওটা কে দিচ্ছে তোরা হাত পাওয়া প্যারালাইসিস হয় নাই সুস্থ আস কে সুস্থ রাখছে নিজের বলে দাবি করা আহমদ অথচ তার কোন প্রয়োজন নেই তিনি অবস্থাইছেন আমাকে দাও আমাকে দাও মানে আমার গরিব পান্তাকে দাও আমাকে তো পাইবে না তবে ওদের কাছে দিলে আমি পেয়ে গেলাম আমাকে দিলা আমি কত গুণ যে বাড়াই দিব অনেকগুণ পাড়ায় আবার তোমাকে ফেরত দিব আল্লাহ আল্লাহ গরিব মিস্ত্রি ওদেরকে বুঝাই দিলেন তা আল্লাহ আবার কমপক্ষে দশগুন করে আপনাকে আবার কি করবেন ফেরত দিল আপনারা ছোট ছেলেকে চকলেট দেন না ওকে দেওয়া শিখানোর জন্য আবার চান বাবা আবার দেয় বাপরে বাপে এর সাথে আরো কয়েকক্ষ মিলে আবার আল্লাহ এরকম চায় দিলে আবার কয়েক গুণ বাড়ায় তাকে বেরোত দিয়ে দেয় আল্লাহ রাবুল্লা আলমিন জান্নাতের বিনিময় আমাদের প্রত্যেকের আমরা যারা কালেমা পড়েছিমা হবে এটা কোরআনের আয়া কালেমা পড়া সাথে সাথে আমার জানমাল আমি আল্লাহকে দিয়ে দিলাম আল্লাহ আমাকে জানবাল দিবে আল্লাহকে দিয়ে দেওয়ার এই সব আপনি হ্যাঁ হজুরদেরকে বুঝাই দিবেন বা সেক্রেটারি সাহেবকে বুঝাই দিবেন এই অর্থ না আপনার কাছে খালি কি করতে হবে এই জানকে এই শরীরকে আল্লাহকে দিয়ে দিলেন এবং তিনি যেভাবে বলেছেন যেখানে বলেছেন ওইখানে খরচ করতে হবে থাকবে আপনার কাছে আপনি ব্যয় করবেন আপনি ভোগ করবেন কিন্তু পার্থক্যই আপনার বর্জ্য মতো না আপনার বুঝবো তো না আল্লাহর হুকুম মতো তাকে দিয়ে দিচ্ছেন জান্নাত পাওয়ার আশায় আপনার বডি আপনার জান আল্লাহকে সফরদ করেছেন মাল আল্লাহকে সফরদ করেছেন থাকবে আপনার কাছে ব্যবহার করতে পার্লার হুকুম মতো এখন জান কিভাবে ব্যবহার করা হবে নামাজ পড়তেছি শরীরকে ঘেরে খরচ করা হইতেছে কিন্তু নামাজ জন্য মসজিদ বানাইতে হবে উজুখানা করতে হবে ওখানে মালও লাগবে প্রত্যেক এবার যাতে দেখবেন যানও আছে মালও আছে রোজা রাখবেন সারাদিন না খেয়ে থাকলেন ডান ব্যয় করলেন কিন্তু শাড়ি ইত্যাদিতে খাইবেন না খাইতে পয়সা লাগবে না তো মালও ব্যয় করলেন হজ হজ তারা করতে গেছে তারা মাল আড়াই লক্ষ টাকা তারা খরচ করছে আর ডান তো খরচ করতেই হবে পরে তো হালা করলেন মালাকুল মহতের কাছে যদি যায় ঠিক আছে নামলেন না হলে ওখানে শেষকে দিয়ে বসে থাকতে হবে না দিয়ে গেলে পয়লা মাল খরচ শুরু হয়ে গেল এরপর তো সেখানে মিনা মুসালেফ আরাফা দৌড়োদড়ি বাইতুল্লাহ টপ আফা মার সাই সব ডান খরচ हजर मत जान खरस माल खरस जान माल खरस जो माल दी चल्लिस भाग और जान खरच करते हैं तो बसाय बस जैक दी जान खरचे आसल तो एक नियम ना आसल नियम हल धनी तर गरीब आत्म स्वजन खबर रखते তার গরিব আত্মীয় স্বজনের খবর রাখবে এবং তার বাইরেও যারা গরিব মিসকিন আছে তাদেরও খবর রাখবে তাদের চিকিৎসার সমস্যা হইতেছে না। তারা কেউ না খেয়ে আসছে কিনা তাদের মেয়ের বিবাহ দিতে কোনো সমস্যা হইতেছে না। খোঁজ খবর রাখবে নিজে খবর রাখবে অথবা লোক দিয়ে খবর নিবে পাঁচ তম বস্তির আসতে বলা হয়েছে কেন তার একটা একমতেই তাকে ধনী গরিব এক জায়গা হবে কি করবে কেমন আছো কোনো সমস্যা আছে কানে কানে জিজ্ঞেস করবেন পাশাপত্তাহে জামাতে নামাতে আজিব করা হয়েছে অনেক একমত থেকে একটা একমতেই জামার এই মুহূর্তে বলার দরকার জামাতে কেন আসা হয় এই ঈদের নামাজের শুনত যে এক রাস্তাতে যাও আর এক রাস্তাতে আসুন ওই রাস্তা যায় তাই এই কথা দেখা যাচ্ছে মালদারকে আল্লাহ মাল খরচ করতে বলেছেন এবং তাকাই খবর রাখতে বলেছেন ইসলামের দৃষ্টিভঙ্গি आलम के एल एम दी एल एम विन कर दरकार हाजिर हम दिए हाजिर गरीब का आसते बोले हाँ महल्ला जरा धनी ता तब लिखे चले गा हजे चले गई मुहूर्त खोजखबरते গরিবদের জন্য অন্য কাছে হাত পাতা জায়জ হয় তাও শর্ত আছে যার ঘরে দুই বেলার খাবার নেই তার জন্য হাত পাতা জায়জ হয় দুই বেলার খানা যার কাছে নেই তখন সে ভিক্ষা করতে পারে জরুরত পুরো হওয়া যার কাছে দুই বেলার খানা বা টাকা আছে তার জন্য ভিক্ষা করা হারাম जै के पेशा बना भातार पसा भिक्षा, भिक्षा चाव हराम और एक रकम पेशादार भिक्षुक के भ्खा दे आज अवहैध क्या सहयोगित देखते हुए खाना आ একটা মাহাদ সারা বছর টাকা জমা করবে এভাবে লাখ লাখ টাকা জমা করে গাড়ি বাড়ি কিনবে বুঝলো মাহাদুর তার প্রয়োজন কতটুকু তার খাওয়ার ব্যবস্থা আছে के बाहना बाना है। लो। माल भी से दिखे बहाना बनाए छा जीवन भिक्षा कर इस्लाम अनुमति दे दृष्टिभंगी हल्के माल दी डान्य कर गरीब देखा तो दे जानो व्यय कर मालो व्यय कर प्रत्येक जगह देखा दोन कुरबानी माले कुरबानी जेहर मैदान तो जान चूड़ान कुरबानी সে তো শহীদ হওয়ার জন্য যাইতে হয় আল্লাহ খবর না করে শহীদ হওয়ার তো মরে যাই নেই। আপনাকে আল্লাহ গ্রহণ করবে কিনা এই ভয় পান শহীদ হওয়া তো সহজ না শহীদ হবেন কিনা এইভাবে দিতেন এটা ভয় পাওয়ার দরকার নেই আপনি ভয় পান যে আল্লাহ আপনাকে নেবেন কিনা আল্লাহ আপনাকে গ্রহণ করবেন কিনা এটা হলো ভয় পাওয়ার নামার আমার আছে কিনা কোথায় ভয় পাওয়ার দরকার পাওয়ার দরকার এটাও জানি না একজন আমি দাওয়াত করলাম দাওয়াতের পাশে দেখেন আসতে ভয় তাহলে কেন ভয় না ওদের যদি আবার বলে দিয়ে এখানে সাহায্য করেন কেউ বলবে না দেখতে না। আপনার মনে দিবেন না হলে না আমি তাকে বুঝাইলাম আর যদি বলেও আর আপনার দান করার ইচ্ছা না থাকে বলেন আমার এখন সুযোগ নেই বলবে না কেউ তারপরে যদি বলে সেটা ভয় পাওয়ার দরকার নেই আজ বলে দিয়ে আমার এখন সুযোগ নেই শেষ এটা করলে আর কেউ কিছু বলবে না এরা ভয় পায় না এটা ভয় পান যে আমার মাল আল্লাহ নিবে কিনা এই মাদ্রসার ক্ষেত জন্য এই মসজিদের ক্ষেত্রের জন্য আল্লাহ আমারটা গ্রহণ করবে কিনা এটা ভয় পান বসুরা চাইতে পারে এই ভয় পাওয়ার দরকার নেই চাইলে চাইলো আপনি মানা করে দিয়ে তারপর সেটা লড়াই করবে এখানে একই জিনিস সে যারা ভয় পাইতেছে ভয় পাওয়ার জিনিসটা समस्या अमा माल निबें ना आल्ला सांघातिक गायरा तला डाक्टरता ना बिक्री खरीद এই কিনা বাসে তারা আজ ওয়াদা করা হলো তোমরা জানমাল দাও আল্লাহ জান দিবে আল্লাহর সাথে এই ওয়াদা সম্পর্কে বলতে এটা সম্পূর্ণ সত্য নিশ্চিত আদা এটা আল্লাহ বলতে এই অদামিং ও করছি কোরআনেও করছি আমারে অর্ডার উপরে তিনটা রেজিস্ট্রেশন দিয়ে কয়টা আপনারা তিনটা খোঁজেন না ব্রিটিশ পর্ষা পাকিস্তান পর্ষা বাংলাদেশ পর্ষা তিনটা খোঁজেন তো আল্লাহ তিনটা দিয়ে দিচ্ছে ইঞ্জিল রেজিস্ট্রেশন করে দিচ্ছে তোমাদের জন্য জানাত আবার কোরআনেও আল্লাহ থেকে ওয়াদা পূরণ করলে কে আছে আল্লাহ থেকে বেশি ওয়াদা পূরণ আল্লাহ থেকে বেশি ওয়াদা পূরণ করেন কেউ নেই বি আল্লা সৌদা করলে কেনা ব্যসা করলে জান্নাত দিলাম খুশি হয়ে যাও আল্লাহ কেনা বেশা হয়েছে ঠালেমা পড়ার সাথে সাথে সাথে কি হয়ে গেছে হয়েছে জান মাল দিতে হবে আল্লাহ জান্নার দিবে কিন্তু খুশি হওয়ার জন্য বলতে ফার্স্ট শিরু খুশি হয়ে যাও বিবাহী এই কোম্লা ওই ব্যস্লার সাথে বললে তোমরা কত কিছুতে কামিয়াবি দেখতেছো কেউ মন্ত্রী হওয়ার ভিতরে কামিয়াবি দেখতেছ হ্যাঁ কেউ কোটিপতি হওয়ার ভিতরে কামিয়াবি দেখতেছো কেউ আমেরিকান गरिक हार भरे की देखतेस कमिया कमिया सबगुली ना सब धोका धोकार मध्य आल्लाटा करते माल के आल्ला हुकुम मत व्यय करते तो ये हल कमिया बमियाबी नहीं কার মধ্যে আছে স্বপ্ন দেখতেছে স্বপ্ন মানুষ দুনিয়ার মধ্যে স্বপ্নের হঠাৎ আছে যখন মালাগুলো থামা দেয় তো নেশ্বাস ঘুম শেষ কিছুই পায় না আমার এত মিল ফ্যাক্টরি এত ব্যাংক ব্যালেন্স কোথায় গেলাকল মধ্যে যা ছিল। স্বপ্নের মানুষ অনেক কিছু দেখে না সে একদম প্রেসিডেন্ট হয়ে গেছে গার্ড অব অনার দেওয়া কত কিছু দেওয়া হইতেছে সিংহাসনে বসানো হইতেছে উঠে দেখে পুলিশরা আসছে পুলিশরা আসছে তার নামে অরেন এই গ্রেফতারি পরাজত্ব করলি কি মনে হবে কি স্বপ্ন দেখলাম আমাদের দুনিয়ার জেন্দেগি একটা স্বপ্ন বাইরে কিছু না মালাকুল মৌ থাবা সাথে সাথে পুরোটাই একদম স্বপ্ন হয়ে যাবে আর এখন তো নেশার মধ্যে আছি কিছু চিন্তা করার সময় নেই তুই কি হালাল করতেছি না হারাম আল্লাহর হুকুম মতো ইনকাম করতেছি না হারাম পথে আজকাল যে শেয়ার ব্যবসা শুরু হয়েছে শেয়ার মার্কেট টোটাল জুয়া টোটাল জুয়া প্রত্যেক দিন দাম সরিয়াতে শেয়ার ব্যবসা আছে সেটা বছরে একবার কি দুইবার ওটার দাম বলা হবে কোম্পানি ধর হিসাব করবে হিসাব করে দেখবে যে লাভ হয়েছে ওই লাভটা শেয়ারের উপরে ভাগ করে দিবে যদি বলবে আমার একশো টাকা শেয়ার এখন একশো পঁচিশ টাকা গেছে ওই লাভের বৃদ্ধিতে ওটা তো আর হিসাব করা যায় না বছরে একবারই করে তার বেশি থেকে বেশি দুইবার করে তখন দামটা দাঁড়াই দিবে আমার শেয়ারের দাম এই এখনো শেয়ার মার্কেট প্রত্যেক দিন তো প্রত্যেক কোন কোম্পানি এইটা করে কোম্পানির লাভ লোকসানের সাথে এই শেয়ার দাম বাড়ার সাথে কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই এটা হলো ট্যাক্টিস করে কতগুলো কোম্পানি খরিদ্দার বাড়ায় কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করে কিছু দালাল নিয়োগ করে করে চাহিদা সৃষ্টি করে আর পাবলিক এতো বাঙ্গাল বেশি কেনা বেচা হতে সব দিয়ে একশো টাকা শেয়ার বাড়তে পারতে তিন হাজার হাজার হয়ে যায় পরে যখন নাকি ওরা গোটাই নেয় দালালগুলো গোটাই নেয় আবার পুড়ে যায় পুড়ে গেলে মাঝখানতে দু চারজন কোটিপতি হয়ে গেল আর লাখ লাখ জনগণ পথে বসে গেল দাম বাড়ানোর পরে মূল হুতা যারা থাকে লাভটা নিয়ে কেটে পড়েছে এখন আরো বেশি হয়েছে এক সময় এর পিছনে যারা আছে এরা কেটে পড়বে টাকাটা নিয়ে কেটে পড়বে আর যারা সব বেশি কিনে শেয়ারে লাগাই দিচ্বে তারা রাস্তায় বসে যাবে বসে যাবে তাহলে সে কিন্তু একটা শেয়ার একশো টাকা শেয়ার পাঁচ হাজার টাকা দিয়ে হঠাৎ বললাম কিছু লোক নিয়ে গেছে। আর এই লোকগুলো সব পথে বসে গেছে মানুষ তো ইতিহাস থেকে শিক্ষা নেয় না কিছুদিন আগের ঘটনা এইভাবে বহুত লোক ফকির হয়ে গেছিল আবার একই খেলা আবার শুরু করেছে শিক্ষা নেয় না আবার সব বেশি ওখানে লাগাইতে এইটাই সরিয়াতে জুয়া সরিয়াতে জুয়া বলে যে পদ্ধতি তারা হাতে গোনা কিছু লোক আঙ্গুল ফুলে কলাঘাস হয়ে যায় আর বাকি শত শত লোক হাজার হাজার লোক তারা মাহরুব হয়ে যায় এটাই সরিয়াতের দৃষ্টিতে জুয়া এটাই শেয়ারের মধ্যে পাওয়া যেতেছে बर्तमान रशिया हराम पड़ब हर क्षेत्र मालो जारियत जरा माने तहु एक्सिडेंट बेचे जाए बहु एक्सिडेंटत माना दरुण तेजे दी खामले चले एक्सिडेंट कर माल जाए माल्टी पड़े পত্র পক্ষীর কিছু কোটিপত্রির ভিতরে টাকা লাগবে লেগের মাল লুকটুল নিয়ে যাবে মেরে ফেলবে আর মালও গেল জানও গেল হারাবে কোন আরাম নেই হারাবে কোন আরাম নেই তাল্লা রবুল আলমিন এই আয়ত্তের মধ্যে জানাই দিয়েছেন আমাদের যান মাল আমার কাছে বিক্রি করা হয়ে গেছে আমার মর্জি মোতাবেক এগুলো ব্যয় করুন আমার জন্য মাল খরচ করো অমিনার যখন হুম মাল খরচ করো এই মাল খরচ করাকে আল্লাহ দুই ভাগ করে দিচ্ছেন কিছুকে একদম অজীব করে দিচ্ছেন যে এই মাল খরচ করা অজীব বা ফরজ ফরচ করে দিয়েছেন আর কিছু রাখছেন ডক জাকাত দিতে হয় ফরজ ঈদুল ফেতরে ফেতরা দিতে হয় আবার ঈদ উল আজহাদে কোরবানি করতে হয় দেওয়াজ দেখা যাচ্ছে যে কিছু মাল খরচ করা আল্লাহ ফরজ বা অজীব করে দিচ্ছে হ্যাঁ বিবি বাচ্চাকে খানা পিনা দান করা খাওয়ার ব্যবস্থা করা কাপড়ের ব্যবস্থা করা এটাও আপনার আমার জন্য ফরজ বিবি বাচ্চা বা বাপমা যদি গরিব হয়ে থাকে তাদের টাকা পয়সা নেই তখন বাপমার খোঁড়া ছেলের দায়িত্বে ফরজ হয়ে যায় মেয়ের দায়িত্বে না ছেলের তো কিছু খরচ খেলা অজেব করে দিচ্ছেন এর বাইরেও কিছু জিনিস আছে একখানে আপনি দেখলেন এক লোক চিকিৎসার অভাবে মুক্ত আপনাকে আপনি যখন জানলেন ওখানে মাল খরচ করা জরুরি অজিত একটা লিল্লা বোর্ডিংয়ে যে খানার অবস্থা নেই আল্লাহ আপনাকে টাকা দিয়ে রাখছে আপনি বসে রয়েছেন রমজানের দিবেন এটা গুণ সব নেওয়ার জন্য গল্প তরিকা আপনি এখন এই লীলাপিন চালাই দেন ছেলেমুলে না আছে আল্লাহ আপনাকে কয়েক শত্রুগুণ দান করবেন রমজানের শত্রুগুণ থেকে আল্লাহর শরীয়তে বেশি গুরুত্ব হল একটা সমস্যার সমাধান করে দেওয়া বিপদগ্রস্ত লোকের বিপদ দূর করা তা রমজানের শত্রুগুণ থেকে অনেক বেশি ফজিলার থাকে এরা কিন্তু আমাদের এলএম নেই অল্পবিদ্যা ভয়ঙ্কর আমরা ওই একটা জানি বসে গেছি কেন এখন দিল্লিতে শত্রুগুণ হবে না শত্রু কথা হবে না কয়েক শত্রু তো হবে নেই তো কিছু খরচ কাটলে তারা খরচ করে দিয়েছে আর কিছু খরচল করেন নাই আমরা গরিব আত্মীয় সুজরকে বিভিন্ন সময় দেই এই মুহূর্তে তখনো বিপদ নেই আত্মীয় গরিব এই হিসাবে তাদেরকে তো দান খয়রাত করি ঈদের সময় দুদে বা ধনীরা যখন দেশের বাড়িতে যায় তোমার ঈদের কিছু কিছু দেয় এগুলো নভয় রাখছে। আর এই গান খয়াতগুলো আসারে ময়দানে কবরে সব দেখে কাজে আসবে দুনিয়াতে দান খয়রার দ্বারা অন্তর পবিত্র হয় वित्रे लोभ लालचा थे लोभ लालचार द्वारा अंतरता नापाक दान कर द्वारा पाक अबर माल पाक माल पाक मुरगी खेब नड़ी बुढ़ी तो फिलते हो मुरगी तो हालाल किस फलते हो আপনারও বাকি মাল হালাল কিন্তু কখন হালাল হবে দেখা করতে হবে আল্লাহ আল্লাহ রাস্তায় ব্যয় করে আল্লাহ মালের হেফাজতের দায়িত্ব নেই দুনিয়াতে লাভ কবর লাভ কি এটা মানুষের পায়ের দিক দিয়ে একটা কবরে থাকবে আপনার কাছে আসতে পারবে না ঢাল মানুষ বাম হাতে ধরে হাতে রোজাকে ঢাল বলা হয়েছে এই ওটা বাম দিকে থাকবে সেখানে কবরে डानर आजब गजब हास मैदान सावर कुरबानी करा बस पा ट्रेन पा दुनिया के कुरबानी करतेवर एटे चढ़े मानस पुलिस আর যারা নাফারবানি করতেছে না ওইটা লোকটাকে চড়বে লোকটার কান্দে ভালো করবে বলে হ্যাঁ তার একদম কঠিন অবস্থা হয়ে যাবে গোনাটা একটা জানোয়ার আমাদের কান্দে সহার হবে আর এটা কোরবানে করতেছি তা আপনার আমার জন্য বাহন হবে একটা বাহন হতে আর গুনার জন্য আপনি বাহন গুনার জন্য আমরা এই জন্য এই ঈদে আল্লাহ দেখে তৌফিক দান করছেন হ্যাঁ তিন দিন হলো কোরবানের টাইম দশ তারিখ এগারো বারো এই তিন দিন তিন রাত্রের মধ্যে जर का निसाब माले सतार स्वर्ण अथवा साढ़े बोला रूपा मूल्य स्वर्ण रूपा नगद टाकसार माल प्रयोजन अतिरिक्त सामान धरा जात चार्टे जिन हिसाब से स्वर्ण रूपा নগদ টাকা ব্যবসার মাল কিন্তু সবকিছু ফিথিল আর কোরবানি এখানে ওই চারটের পরে আর একটা যোগ হয় প্রয়োজন অতিরিক্ত মাল আপনার বিশ সেট কাপড় আছে বিশ সেট কাপড় আছে তো শরিয়াতে তিন সেট পর্যন্ত প্রয়োজনের ভিতরে দাখিল করছে দুই সেট সাতাশ পাওয়ার জন্য আর এক সেট ঈদের জন্য ডুমার জন্য মজলিষে যাওয়ার জন্য এটা জরুরি এর বাইরে ক্ষেত্রে টেলিভিশন রাখাই গোনা তারপর ওটা প্রয়োজন অতিরিক্ত সামানের কোন প্রয়োজন নেই সরিয়াতে টেলিভিশনে কোন প্রয়োজন একদিকে গুণা হবে আর যদি ওইটার কারণে কোরবান দেওয়া যাবে ওটা দামও তো ধরা হবে তোলার মার্কেট ভ্যালু হলো বর্তমানে পঁয়ত্রিশ হাজার টাকা সব ধর মিলানো হবে দেখেন গুণ হলো এই যদি কোরবান দেওয়া যাবে বলল এই নেশাব তিন দিনের মধ্যে যার কাছে নেশাব পরিমাণ মাল থাকবে कुरबानी वजीब हो जाए गहिष देखो सात भाग नई सर्वनिम्न सर्वनिम्न नीचे सात भाग एक भाग निल तो दायित्व आदाय छोट जानोर एक पड़ोर एक भाग छोटर एक बस गोर महिष दुई बस उठ पांच बस पांच बस तो यह ख्याल रखते जरा शरीक कुरबानी कर तरफ प्रत्येक कुरबानी निये कि ना कारण अल्लाह ना करूक कारो जदि नियत थे गोस्त खावा दिन ऐले मेले क्या चल एक कुरबानी भाग नाम सेले मेले क्या तीस गलत नियत नियेत करते हैं যেটা আমাদের নবী আলাইলাম বলে গেছেন হ্যাঁ সুনত আবিক ইব্রাহিম ইব্রাহিম খালিল উল্লাহ জারি করে গেছেন আমি সে সেই তরিকা আদায় করতেছি আল্লাহকে রাজ্যকেশি করার জন্য কুরবানি করতে হবে ছেলেবেলে কোথায় যাবে এই নিয়ত ওটা এমনি হল হয়ে যাবে ওটা নিয়ত করার লাগে অটোমেটিক হয়ে যাবে ওটা নিয়ত করতে হবে সুনত ইব্রাহিম सन्तुष्टि करजर माल हराम सब बिल्कुल सवार यह मालत्ति आज सरियाते तरफ उचित शरिक ना हो তাদের উচিত অন্যের সাথে শরিক না হয় সে তার আলাদাভাবে দিবে শরিক হবে না অনেক কিছু মশলা আছে অপারগতা একটা লোক ব্যাংকে চাকরি করে বিমাতে চাকরি করে শরীয়াতে এটা অ্যালাও না তবে শরীয়টাকে বলাও নেই যেখুনি ছেড়ে দাও এটাও বলে নেই তাহলে সে খাবে কি না খাই মরবে পরে ইমান নষ্ট করবে তাকে বলা হয়েছে হালাল চাকরি খুঁজু পুরা তবে খুচ খুঁজতে থাকো আর আপাতত তুমি এই হারামটাই করতে থাকো আর এসতে আল্লাহ তরফেকভার করো তবা না কিন্তু তবার হাকিঘাত গোনা বর্জন করা তো সেটা চালাই রেখে বর্জন করবে কেউ নেই তবা এক জিনিস এসেকভার এক জিনিস গোনা চালাই রে করা যায় না করা আর তবা করতে গেলে আগে গুণা বর্জন করতে হয় এইরকম অপারণ যারা আছে তাদেরকে হালাল খুঁজতে বলা হয়েছে তার চাকরি নেই সে যেমন খুঁজে এরকম খুঁজবে আর আপাতত সাথে এটাই করতে বলা হয়েছে কেন যতটা হারাম হইতেছে কিন্তু এই হারামের দ্বারা সে তো রক্ষা করতেছে এই হারাম যদি এক্ষুনি ছাড়তে বলা হয় না খাই মারবে যখন না খাই মারবে তখন তো সে খ্রিস্টানদের ওখানে চলে যাবে ওদের সাহায্য নেবে তখন তো বেইমান হয়ে যাবে এক্ষুনি ছাড়তে বললে হয়তো সে বেইমান হয়ে যেত খ্রিস্টানদের সাহায্য দিত তাহলে তাহলে তো ঠিক আছে এটা হারাম হইলো এই হারাম দ্বারা তুমি ইমান বাসায় দিচ্ছ খ্রিস্টানদের কাছে দায়িত্বছো না মিশ্রদের কাছে দায়িত্বছো না তা এটাই করতে থাকবে এইভাবে আমরা খেয়াল রাখি আমাদের জানওয়ার জন্য ত্রুটিপূর্ণ না হয় হ্যাঁ কান কাটা সিং ভাঙা কানা এরকম যেন না হয় এবং সবার নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা গোস্ত না প্রত্যেকের মাল হালাল এবং গোস্ত বন্টন হবে ওজন করে ওজন করে সাতসরিক যে বললাম सबसिक जरूरी मिले करू कर् ईटे कम छोड़ लाँच हम चार हम तीन हक दुक सब जाए सब जाए एक कुरबानी जाना मध्य जरा ऐले आकीिका करें नाई তারা আকিকার জন্য ভাগ নিতে পারবে। ছেলে সন্তানের জন্য তুই ভাগ মেয়ের জন্য এক ভাগ যারা বিবাহ করছেন অলিমা করেন নাই তারাও কুরবানের ভিতরে অংশ নিতে পারেন এক অংশে অংশ মনে হয় একটা অংশ যে কটা নেবেন এটা যে অলিমা করা যাবে কিন্তু কেউ গোষ্ঠ খাওয়ার জন্য শরীর হতে পারবে না অলিমাও এবার আকিকাও এ বাদত কুরবানি এবার ইবাদতের সাথে ইবাদত যোগ করা যাবে কিন্তু নিঃসব গোষ্ঠ খাওয়া এটা ইবাদতু গোষ্ঠ খাওয়া গোষ্ঠ খাওয়ার জন্য গোষ্ঠ খাওয়া এটা ইবাদক না গোষ্ঠ খাওয়ার জন্য এক ভাগ কিন্তু কষার থেকে না যায় তো মধ্যে সরি খাওয়া যাবে এরপরে এই গোষ্ঠ তিন ভাগ করে এক ভাগ নিজে রাখা এক ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া আর এক ভাগ গরিব মিস্ত্রিকে দেওয়া এটা হল মুস্তাহাব কেউ যদি পুরোটা খায় আত্মীয় দিল না গরিবকেও দিল না তারপর কুরবানি সহ হয়ে যাবে কিন্তু এখানে দান করাটা অজীব না মুস্তাহাব এই জন্য কুরবানির গোষ্ঠ অমুসলিমকে দেওয়া যায় কিন্তু দেখার ক্ষেত্রে কোনো অমুসলিমকে দেওয়া যায় নেই দেখা দাদাই হবে এবং কসাইকে এই গোষ্ঠ দ্বারা বা চামড়া দ্বারা কোন বিনিময় দেওয়া যায় কোরবানি নষ্ট হবে এখনো কোরবানি হয় আগে চামড়া বিক্রি করে দেয় এটাও না যায় চামড়া খোলার আগে বিক্রি করা না যায় আসলে ব্যসবেন না পরে আসেন আমি চামড়া আলাদা করি দাম ঠিক করলে পরে ছিলতে দেয় চামড়া অনেকটা নষ্ট হয়ে গেল গোলমাল হবে না আপনি ওই দামলে বয়ে থাকবেন ও না ইসলামে গোলমাল হওয়ার কোন সুযোগ রাখেনি দুই ভাইয়ের মধ্যে কোন দ্বন্দ্ব হবে এর কয়েকটা কোন সুযোগই রাখেন কোরবানির ব্যাপারে বাকি মাসলা এবং ঈদের শূন্যত রিকা এটা আল্লাহ চাহতো সামনের দুমাতে বায়ন করা হবে আল্লাহ তালা আমাদের সকলকে এই মাসাইল যে আমল করার তো অভিযান করেন আর গত জুমাতে আমি বলেছিলাম খুব কষ্ট হয়ে গেছে লোকেরা পানি পায় না উদ্যোগ করতে পারে বাজেট তো পুরা করতে হবে ওনারা কাজ করে ফেলতেন হয়তো ধার কর্য করে ফেলতেন এখন আপনাদের আমাদের দায়িত্ব ওই বাজেটটাকে পুরা করে দেওয়া বাজেট কত বাকি আছে চল্লিশ হাজার উপরে খরচা হয়েছে ছয় চল্লিশ চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে আর পাইছে ধরেন পাঁচ তো একচল্লিশ বাকি একচল্লিশ বাকি এটা আপনার একচল্লিশ জন ভাগ করেন এটা কোনো সবাই এখানে পানিতে শরীর হয়ে গেলেন আমাদের মরুভূম আত্মীয়স্বতার কবরে চলে গেছে তাদের আপনি জান্নাতের পানি জান্নাতের সর্বত খরের ব্যবস্থা করলেন আপনি নিজেও জান্নাতের পানির ব্যবস্থা করলেন বহু পরিবাদন পানির ব্যবস্থা করা বহু পরিবাদন কেন আল্লাহ তাদেরকে তফিৎ দান করছে আমরা নামাজের পরে রশিদ নিয়ে নানা বসে থাকবেন আমরা এক হাজার টাকা পাঁচশো টাকা যা পানি এই পানির খাতে দিয়ে এটা আমরা বিলটাকে পরিশোধ করার ব্যবস্থা করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফি দান করেন